বিক্রি করবে এটা কুড়িয়ে পাওয়া মালের মতে মাটির নিচে পোতা স্বর্ণ বা রৌপ্য মুদ্রা পুরনো যুগের যে কলসিতে খুঁটতে খুঁড়তে পেয়ে গেলেন অলঙ্কার সেই জায়গা যদি পাওয়া যায় যে জায়গাতে পাবেন সেই পাবেন সেই জায়গার মালিকেরই সেটা সেটা সেই জায়গার মালিকেরই তা বের করার পর পাঁচ ভাগ করে এক ভাগ আল্লা রাস্তায় দান করতে হবে এবার মনে কোন আপনি পেয়েছেন আপনার নিজের জায়গায়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 দিয়ে আপনি খেলেন বলে গোষ্ঠটা হারাম সরবাটা হারাম না সরবা খেতে খেতে গোষ্ঠ এসে গেল তো যে আপসে আতা হ্যাঁ হানে দো বলে ফতোয়া দিয়ে নিজে নিজে হালাল করে নেবেন এটা আপনার জন্য মোটেই জায়েজ না কুড়িয়ে পাওয়া মাল যে কোনোভাবে আপনি কুড়িয়ে পান যেখান থেকে কুড়িয়ে পান সেই মাল আপনি যে নিয়মে বলা হলো সেই নিয়মে আপনি তার হেফাজত করবেন যেহেতু আমানতদারির দায়িত্ব আল্লাহ তালা আপনার গাড়ি দিয়েছেন আর মোহাম্মদ রসুল্লাহ করো না যে আমানতের মাল যখন তোমার কাছে কোনো আমানতের মাল থাকবে আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন আদেশ দিচ্ছেন যে তার মালিককে আমানত প্রত্যার্পন করো মালিক যে আছে তুমি জানছো অ তার মালিককে তার মাল প্রত্যর্পণ করো সেই মাল তুমি নিজের কাছে রেখে নিজের মালের সঙ্গে মিলিয়ে নিজে গাপতে নিয়ে নিজে গোপন করে ভক্ষণ করতে পারো না মানুষ ও রাসুলাহু ও তাহ আমানা আমানাতিকুম। তোমরা খবরদার আমানতের খেয়ালত করোনা আল্লাহ খেয়াল করোনা রাসুলের খেয়াল করোনা আর তোমাদের আপোষের লেনদেনের ক্ষেত্রে যে আমানত থাকে সে আমানতেরও খেয়ানত না। খেয়ানত করা বড় গোনা কাবিরা গোনা আর করলে পরে যে মাল তুমি খেয়ালত করবে যে মাল তুমি অপরের ভক্ষণ করবে সেই মাল কাল কেয়ামতের দিনে ফেরত দিতে হবে আর সেদিনে কোনো মাল থাকবে না লাদিনারাওয়ালা দেহাম না কোনো দিনার থাকবে আর না দেহাম থাকবে সেদিনে মাত্র দুটো জিনিস থাকবে কি নেকি আর বদি পাপ আর পুণ্য সেই দিয়ে বিনিময় হবে একে অপরের प्रतिशोध बनीमये जार माल हरप कर तरह तरफ बनीमय देवाना जार माल आप गोपन कर खेन आपनर नेक दान करते हैं जतटा माल खेन तमाम नेक दीते हैं नेक ना थे बनीमये जार माल आप खेन तर गुणाहिए आप घर चपिए देा প্রিয় দর্শক মন্ডলী বিরতির পর বাকি কথা শেষ করব করবো প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম দোকানে মাল কেনার পর যদি আপনি দেখেন যে আপনার কাছ থেকে দোকানি মালের দাম কম নিয়েছে তাহলে আপনি তার মালিক চিনছেন দোকানদারকে চিনছেন পরবর্তীতে আপনি দোকানদারের কাছে যান গিয়ে বলুন গিয়ে বলুন এটা আপনার আমানতদারি যে ভাই আমার মালের দাম এত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 আমি খেয়ে ফেলেছি তো সেটা তো আমি আর শোধ করতে পারছি না বা দেওয়ার ক্ষমতা নেই তো আপনি মাফ করে দেন আল্লাহর আমাকে মাফ করে দেন কুড়িয়ে পাওয়া মাল তাতে থাকলে আমানোর দিন এই কথা আপনাকে স্মরণে রাখতে হবে খেয়ালে রাখতে হবে প্রিয় দর্শক মন্ডলী আমাদের হাতে সময় আর বিশেষ নেই মাত্র পাঁচ মিনিট সময় আছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আসসালামাইকুম রহমতুল্লাহ আসসালাম ধরুন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 সেখানে কি করতে পারি তো বলেছিলাম আমি যে যখন দেখবেন যে আপনার জুতো নেই কিন্তু আপনার জুতোর জায়গায় এক জোড়া জুতো পড়ে আছে তার মালিক নেই মসজিদে সে নেই আপনি সেই জায়গাতে শিওর হলেন যে আমার জুতো নিয়েছে তারই জুতো আপনি নিনলে ব্যবহার করুন পরের দিনে গেলেন পেলেন না তার মানেই বুঝতে পারলেন তাহলে সেই জামাতের লোক কেউ নয় হয়তো অন্য পাড়া থেকে এসছিলো অন্য গ্রাম থেকে এসেছিলো অন্য জায়গা থেকে এসেছিল সে হয়তো চলে গেছে সেই হিসাবে যখন আপনি বুঝবেন শিওর হবেন যে আমার জুতো যে নিয়েছে তারই জুতো ব্যবহার করতে পারেন কিন্তু আমি সমস্যা বলেছিলাম তখন যখন আপনার জুতো আপনার জুতোর তুলনায় এই জুতোর দাম বেশি দামি জুতো তখন সমস্যা হবে তখন আপনাকে মালিক খোঁজ করতে হবে দ্বিতীয় দিন গেলাম কি এই জুতো যদি আমি রেখে দিই আর আমার জুতো যদি পেয়ে নিজে আমার জুতোও নাই সেই জুতো নাই সেখানে আমি কি করতে পারি একই তো প্রশ্ন আপনি ব্যবহার করবেন মানে যে আমি টাকা পয়সা বেলা হারাম খুবই অতিরিক্ত দরকার মায়ের জন্য বা কেউ এর জন্য দরকার তো ওই টাকাটা খরচ করে দিল তারপরে ওই টাকাটা ওকে দিতে হবে ঘুরি আসে নিশ্চয়ই আপনি যে টাকাটা পেয়েছেন সেই টাকা খরচের যদি আপনি মোকাপেক্ষী হন অভাবী হন আপনি খরচ করুন কিন্তু আপনাকে জানতে হবে যেটা আমানত মালিক এলে সেই টাকা তাকে ফেরত দিতে হবে কোনো উপায় নেই যে আমি অভাবী আল্লাহ আমাকে দিয়েছি আমি খরচ করব না তা না কারণ ও মাল ও মাল হচ্ছে আমানত কুড়িয়ে পাওয়া মাল হচ্ছে আমানত এক বছর পার হয়ে গেলে মালিক না এলে তখন আপনার সমস্যা নেই আল্লা তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ মামিন ওয়া সাল নবীন মোহাম্মদ ওয়াল আলহি ওয়সাহাবি আজমাইন আসসালামালকুম বরহমাতি বারকাত